সম্মানিত উপস্থিতি আমরা সালাদ বিষয় সংক্রান্ত আলোচনা করি আর আমরা সমাজে আমরা যখন মসজিদে গিয়ে সালাদ আদায় করি যখন আকামত দেওয়া হয় আকামত দেওয়ার পরে ইমাম সাহেব আর এক আকামতের শেষের দিকে তাইন পূজা প্রস্তুতি লইয়া দেখেন আর ইমাম সাহেব আকামত দেওয়ার পরে অল্লাহ একবার হইয়া তাই তকবিরে তাহারিমা দিয়া সালাদ শুরু করিয়ে দিন এইটা রসুদসল্লা ইসলামর সুন বিরোধী রসদামের সুন্না নাই রসদস্লামে কি তা করছেন রসদ সাল্লাহ স্লামে আকামত দেওয়ার পরে তাইন গুরিয়া মুসল্লিদের দিকে তাকাইতা মুসল্লিদের দিকে তাকাইয়া মানে তাকাইতা মানে আগে থেকে মুসল্লি দেখতা খাতার সুদা করিতা এবং কিছু কথা হইতা আজকেও যদি মক্কা আরব দেশে তারা ইমাম আঁকামত দেওয়ার ফলে কিছু কথা কইরা স্তৌ স্তা দিলু সৌ সুফু ফাঁকুম খাতার সুদা লাগে ফাওয়া মিলাক্কা খাদে খাদ মিলাক্কা মানে খাতার সুদা করার লাগে নামাজ শুদ্ধ করারই লাগে অন্যতম অংশ এতে হবো আমরারে যে ইমাম বা যারা নামাজ ভোড়ায় তারা যে আকামত হওয়ার তারা থাকবিরে তাহরিমা দিয়া নামাজ শুরু করে দিন এটা সুসের শূন্য যে তাই খাতার ঠিক আছে কিনা খাতার শুদ্ধ হয়েছে কিনা এটা দেখতাম আর অন্য হাতিস দায়িত্বশীল তার ব্যক্তি সম্পর্কে জবাব দিয়ে করতে হইব ইমাম সাহেবশীল তার মুসল্লি দেখতে হইব তারসল্লি যারা আছেন তারা খাতার হইছেন কিনা জামাতে সালাদা করবার লাগে তারা যথাযথ প্রস্তুতি সঠিকভাবে তারা দাঁড়াইছেন কিনা তারা প্রস্তুতি গ্রহণ করছেন কিনা এটা দেখার ফলে ইমাম সাহেবের দাঁড়াইয়া ক্ষতি যে রসদ চলে অনুসরণে মসজিদ পরিচালনা করার বা জামাত শুরু করার তফিক দান এবং আমরা এই জিনিস বোঝার এই জিনিস আমল করার তফিক দানবী মহাম্মদ